আলোচিত হবে পৃথিবীর ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা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 তার স্ত্রী ও সন্তানদের প্রতি সব চাইতে বেশি মায়া অনুভব করে তাদের জন্য সর্বাত্মক যুদ্ধে যেতে তৃঢ় ছিলেন এ তো মদিনার আনসারদের কথা কিন্তু যারা মক্কায় অত্যাচারিত হচ্ছিলেন তারা আসলে হিজরত করতে কতটুকু প্রস্তুত ছিলেন আমাদের সময়ে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 এ আয়তের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হল মোহাজির কন মক্কা থেকে মদিনা হিজরত করার সময় তারা ছিলেন নিঃস্ব কিন্তু এই মানুষকুলই পরবর্তী সময় কেউ হন রাষ্ট্রনায়ক কেউ বা সেনাপতি দুনিয়ার বুকেই আল্লাহ তাদেরকে নিঃস্ব অবস্থা থেকে উন্নীত করে সম্মান ও ইজ্জতের আসনে আসীন করেছেন এটাই হলো এই আয়তে বর্ণিত উত্তম আবাস যদিও তারা দুনিয়ার বুকে পুরস্কার পেয়েছেন আল্লা সুবান বলছেন ওয়ালা আজরুল আহিরতি আকবর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 নিল্ হরু মিচিনুম সদরু যাহ ইন্নকিম বাদি হ ফ যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশ ত্যাগী হয়েছে অতপর জিহাদ করেছে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 অল তু যদি লো আহল কিত বিলতিহসু ইনবলো মিহুম উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করো তবে তার মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে আর বল আমরা ইমান এনেছি আমাদের প্রতি জানিল হয়েছে আর তোমাদের প্রতি জানিল হয়েছে তার উপর আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একই আর তার কাছেই আমরা আত্মসমর্পণ করছি সুরা ছেচল্লিশ এই আয়াতে আল্লাহ তালা মোমিনদেরকে আদেশ করছেন যেন আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে উত্তম উপায়ে ভালো কথার মাধ্যমে বিতর্ক করেন এর কারণ হল হিজরতের মাধ্যমে মদিনায় গেলে মুসলিমদের নতুন প্রতিবেশী হবে আহলে কিতাবের লোকেরা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 ইল নু ওদীন আনু আলি হি লু বউন হুম মিনল জি ওরফ লু বউন হুম মিনল জি ওরফ তিন তহতিহল অন্য নিম্ল মিল্লী নবো আল রিহী ওহ ও হে আমার ইমানদার বান্দারা নিশ্চয় আমার জমিন প্রশস্ত সুতরাং তোমরা আমারই ইবাদত কর প্রতিটি প্রাণ মৃত্যুর করবে তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে যারা ইমান আনে আর সৎ কাজ করে আমি তাদেরকে অবশ্যই জাননাতে সুচ্চ প্রাসাদের বাসস্থান দেব যার তলদেশে নদীসমূহ প্রবাহিত তার ভেতরে তারা চিরকাল থাকবে সৎকর্মশীলদের প্রতিদান কতই না উত্তম যারা ধৈর্য ধারণ করে আর তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে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 তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই কারণে তারা বলে আল্লাহ আমাদের হাজ আয়াত আল্লাহ যখন যুদ্ধের অনুমতি দান করেন ইসলামের ব্যাপারে আনসার কত্র করেন তারা সাহায্য করেন তারা রাসুলের অনুসারীদেরকেও সাহায্য করেন এবং অনেক মুসলমান আনসারদের নিকট আশ্রয় গ্রহণ করেন তখন রসুল্লাহ আলি সাল্লাম তার কম এ সঙ্গী সাথী এবং মক্কায় বসবাসরত মুসলমানদেরকে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 আমরা সেই বর্ণনাটি শুনব উমুল মোমিনিন আইসারদ আনহার বর্ণনা মূল বর্ণনাটি বেশ দীর্ঘ সেটি আছে ইবিন্ক গ্রন্থে আমরা সংক্ষেপে সেই বর্ণনাটি উল্লেখ করছি আইসারদ আনহা বলেন মদিনার সত্তর জন প্রতিনিধি যখন আঁকা বাছাড়ে মদিনায় ফেরত গেল তখন রসুল্লাহ সাল্লু আলহিাস্লাম খুব খুশি হলেন কারণ আল্লাহ তাকে নিরাপত্তা দিয়েছেন দিয়েছেন এমন কিছু মানুষ যারা যুদ্ধ করতে জানে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 আমি নিচে নেমে আসলে তিনি ফিরে আসতেন এবং উঠ থেকে বেঁধে রাখতেন তারপর তিনি দূরে কোথাও গাছের নিচে বিশ্রাম নিতেন পরদিন সকালে তিনি আবার উঠ নিয়ে আসতেন উঠকে প্রস্তুত করে আমাকে উঠতে বলতেন আর তিনি দূরে সরে যেতেন আমি উটের পিঠে সবার হলে তিনি আবার ফিরে আসতেন এবং উটের লাগাম ধরে আগে আগে চলতে থাকতেন উম্মে সাল্লাম রদুল্লা আনহ বলেন আমাকে মদিনায় নিয়ে যাওয়া পর্যন্ত তিনি এভাবেই আমার সঙ্গে আচরণ করেন কুবাই পৌঁছানোর পর তিনি কুবাকে ইঙ্গিত করে বলেন তোমার স্বামী এই গ্রামে রয়েছে এখন তুমি নিজে নিজেই যেতে পারো উম্মে সালামা বলেন ইসলামের জন্য আবু সালামার পরিবারকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তা আর কোন পরিবারকে করতে হয়েছে বলে আমার জানা নেই আর উসমান এবেন তাল্হার যে ভদ্র মানুষ আমি কখনো সঙ্গী হিসেবে পাইনি তিনি উসমান এবেন তাল্হার আচরণে মুগ্ধ হয়েছিলেন কেননা তখন মক্কার কুরাইশদের সাথে মুসলিমদের শত্রুতা ছিল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 शक्ति द्रुत दौड़ाते उटर बेपारे अभिजुक्त शुरू करवा धीरे चले महामेला से आयास के बोले अच्छा शुनोर उठटी खुबी झमेला कर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 দিয়ন ফুআ ফুম লু মিহ মিল ই অলফির্লু নো বজমিয়া ইহু হু অলী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 আহসনম উ জিল ইলাই মেরু অবিকুম মিং কবলি তিয়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 আল্লাহ তালা তারপরেও তাকে ক্ষমা করতে পারেন যদি সে দবা করে কেউ যদি পেছনে পড়ে যায় হিজত করতে না পারে কাফ্রিদের হাতে প্রতারিত হয় তবুও তার জন্য সুযোগ রয়েছে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই হিসাম ইবেন আস বলেন আমি আল্লাহর কাছে দবা করলাম এরপর উঠে পিঠে উঠে মদিনার উদ্দেশ্যে রওনা হলাম এখানে লক্ষ্যণীয় হচ্ছে ওমর এবং আবুজাহালের মধ্যে একটি শীত স্নায়ুযুদ্ধ ওমর ছিলেন একজন দৃঢ় মুসলিম আর আবুজাহাল ছিল কট্টর মুশ্রিক আর আইয়াস ছিলেন একজন মুসলিম তবে সহজ সরল ধরনের যিনি ধরতে পারছিলেন না। আইয়াসের ব্যক্তিত্ব কেমন। তাই সেভাবেই চাল চাল ছিল সে আইয়াসকে হুমকি দেয়নি ধোকা দিয়েছে আইয়াসকে নিয়ে ওমার আর আবুজাহের মধ্যে একটা কৌশলগত যুদ্ধ হচ্ছিল যেমন ওমার হিজরতের একটা চমৎকার পরিকল্পনা এটেছিলেন সেটাকে কাউন্টার দিতে আবুজাহেল মদিনা চলে আসলো আর আইয়াসের মাকে নিয়ে গল্প ফেঁদে বসলো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 আল্লাহ রসুল্লাহ মুসলিমদের জন্য দোয়া করতেন নাম ধরে তাদের জন্য দোয়া করতেন বলতেন হে আল্লাহ আয়াস আবু রবি বাঁচাও হে আল্লাহ আল ওয়ালিদিন আল ওয়ালিদকে বাঁচাও হে আল্লাহ সেই সব মমিনদের রক্ষা করো যারা দুর্বল হে আল্লাহ কুরাইসে শাস্তি দাও তাদের উপর দুর্ভিক্ষ আপতিত করো যেমনটা ইসুফ সালামের সময় হয়েছিল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 আব্দুল্লাহ ব্যক্তি তিনি নিজেই ব্যবসা শুরু করলেন এবং বেশ দ্রুত অনেক সম্পদের হিজরতের পূর্বে তিনি একটি গর্ত করে সেখানে তার সম্পদ লুকিয়ে রাখেন এবং মক্কা ত্যাগের উদ্দেশ্যে রণ হলেন কুরাইশের কিছু লোক তার পিছু নেয় এবং তার পথ করল এবং তাকে বলল তুমি যখন আমাদের মাঝে এসেছিলে তখন তুমি ছিলে একটা ফকির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 তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের উপর আজাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো দ্বিতীয়ত কাফেরদের ব্যাপারে সাবধান থাকা জরুরি তাদের ব্যাপারে এতটুকু অসতর্ক হওয়া যাবে না আইয়া সেবিন রবিআ আবু বিশ্বাস করে ভুল করেছিলেন একজন মুমিন শত্রুদের মিষ্টি কথায় প্রলব্ধ হবে না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 আনহু ছিলেন একজন অভিবাসী তিনি মক্কায় গিয়ে সেখানে হন, ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন এবং সেখানকার সমাজে একটি অবস্থান অর্জন করেন। কিন্তু সেই একই ব্যক্তি যখন আল্লাহ রাস্তা হিজরত করতে চাইলেন তখন যে লোকগুলো তাকে সম্মান করত তারাই তার হিজরতের পথে বাধা হয়ে দাঁড়ায় পশ্চিমাদেশে দেশে বসবাসকারী মুসলিমদের জন্য সোহাইব রাদিল্লাউ আনহু একজন আদর্শ যিনি দিনের জন্য নিজের উন্নত ক্যারিয়ার বিসর্জন দিয়ে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 মুহাজিররা বেশ দীর্ঘ সময় ধরে আনসারদের বাসাবাড়িতে ছিলেন তাদের নিজেদের সম্পদের মালিকানা লাভ করতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে এই সময়টা আনসারদের মধ্যে ঝগড়াচাটির দেখি না আমাদের সময় দেখি? একই স্ত্রী ও শাশুড়ির মধ্যে কন্দল খুবই কমন একটা ঘটনা অথচ মদিনায় দুটি ভিন্ন সমাজ একসাথে থেকেছে কোন ধরনের সমস্যা ছাড়াই উদারতা মহানুভবতা স্যাক্রিফাইস দ্য শেয়ারিং এর সেরা দৃষ্টান্ত হলো মদিনা সমাজ আনসাররা মোহাজির মোহাজির প্রত্যেকে ছিলেন্লাহ আনহু ও তার পরিবার ও তার গোত্রের কিছু লোক তার মেয়ে হাফসা এবং হাফসার স্বামী ছিলেন আনসার ইসহাবি মুবাসির ইবিন আব্দুল মনজিরের বাসায় তালহা বিবিন ওবায়দুল্লাহ রাজ আনহু তার মা এবং সোয়াই ব্রাদ আনহু ছিলেন হুবাই বিন ইসাফ থাকতেন। উবাইদ ইবনুল হারিস তার মা তুফাইদিন হারিস তুফাইদিন আমর আল হুসাইন বিন হারিস তারা সবাই থাকতেন আবদুল্লাহ এ সালামার সালাম আনহুর বাসায় আর জুবাই ইবনুল্লাহাম ও তার স্ত্রী আসমা বিন তে আবু সাবরা ও তার স্ত্রী ওম্মে কুসুম ছিলেন মনজির বিনাম্মদের বাসায় আউস কুত্রের নেতা সাউদ্দিন অমায়ের ও তার স্ত্রী হামনা আর রসুল্লাহ মেয়ে রুকাইয়া ও তার স্ত্রী উসমান রদ আনহু উঠেছিলেন আউস বিন সাবিতের বাসায় এই সময়টায় মোদিনার দায়িত্বভার ছিল আকাবার দ্বিতীয় শপথে দায়িত্বপ্রাপ্ত বারো জন নকিবের হাতে কারণ রসুল্লা সালু আলিম তখনও মোদিনা হিজরত করেননি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 ফেসবুক পেজ ডবু ডেসবুক চ্যানেল ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2 0 1 5